আহম্মদ ইবনু মহম্মদ ম মাক্কি রহমতুল্লা আলহি সাইদ উমাব রদাহ হতে বর্ণিত তিনি বলেন একদা আমি আবু হুরাইরা রদিয়াহ তাল্লাহ এবং মারওয়ান রজ এর নিকট ছিলাম আবু হুরাইরা রদিয়া তাল্হ্ন বলতে লাগলেন আমি সত্যবাদী ও বিশ্বস্ত নবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আমার উম্মতের ধ্বংস কুরাইশের কতকগুলি অল্প যুবকের হাতে এবং মারওয়ান বললেন অল্প বয়স্ক ছেলেদের হাতে আবু হুরাইরা রদিল্লাহ তালাহন বলেন তুমি শুনতে চাইলে তাদের নামও বলতে পারি অমুকের ছেলে অমুক ওমুকের ছেলে অমুক